Vee Network, the solution for humanity.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 সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিএস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে নিজের আলোচনা করছিলাম কবির আগুনা নিয়ে কারণ কবিরা আগুনা থেকে আমাদের বেঁচে থাকা উচিত জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে কোনোভাবে প্ররোচিত হয়েও যদি কবিরা গুনায় লিপ্ত হয়ে থাকে তো বা করতে আর তৌবা না করলে এই অপরাধ ক্ষমা হয় না রব্বুল আলমিন তৌবা করলে ক্ষমা করে দেবেন তবে নিজে তৌবা করতে ডেকে আমাদেরকে বলেছেন রব্বুল আলমিন বলেছেন তোমরা যারা ইমান এনেছো তুবুহবা তুহা তোমরা সবাই মিলে রব্বুল আলমিনের কাছে প্রবেশ করাবেন তোমাদেরকে এমন জান্নাতি যার তলদেশ দিয়ে শ্রুত মা যেদিন রব্বুল আলমী নী এবং তার সঙ্গী সাথী কাউকে অপদস্থ করবেন না আমাদের জন্য আমাদের লাইট কে নূর কে পূর্ণ করে দাও ফিলা আমাদের ক্ষমা করে দাও সেই তুমি সব বিষয়ে ক্ষমতা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 सौभाग्य अर्जने आल्ला सकल के तौफिक दिन अमीर बंदुकन आज के कबीरा गुना नहीं आलोचना करब और अब्लास भाव आल्लर शस्ती निरापद मनेसाना आल्लर शांति अवकाश प्राप्त मन कर आलमीन शासि दी तई निजे जा मने कर कबीरा गुना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 কঠিন করে দিও না আমাদের হৃদয়কে পাল্টে দিও না আমাদের হৃদয়কে ইমান যেহেতু দিয়েছো। তাই বাদ ইদ হাদাই তা না যেহেতু হেদায়ত দিয়ে ধন্য করেছ হেদায়ত দেওয়ার পরে আমাদের হৃদয়টাকে হেদায়ত থেকে ঘুরয়ে দিও না কল্যাণ বাদ দিয়ে অকল্যাণের দিকে ঝুঁকাইয়ে দিও না সত্য বাদ দিয়ে মিথ্যার দিকে ঝুঁকাইয়ে দিও না হে আল্লাহ আমাদের হৃদয়টাকে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 আর এই চেতনার কারণে ব্যক্তি অপরাধে নিমোজিত হয় তাই বারবার দোয়া করতে হয় ইমান একবার যেহেতু দিয়েছ হেদায়তমিন তাই কখনো আর হৃদয়টাকে ঘুরাই দিও না দুষ্টামি অসত্য সভ্যতাহীনতার দিকে আর তুমি তোমার নিজের পক্ষ থেকে আমাদেরকে মুফত দাও রহমত মুফত রহমত দাও আমাদেরকে রহমত মানে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 আর বিশেষত রব্বুল আলমিনের শাস্তি থেকে নিরাপদ মনে না করার বাস্তবতা তাই সোল্লাহ নিজে বারবার দোয়া করতেন হে দিল কে কালকে পাল্টাওয়ালা আমার কাল্ব কে দিকে ঘুরাই দিও না অকল্যাণের দিকে ঘুরাই দিও না তোমার দিন তোমার আনুগত্যের উপরে আমার কাল্পকে অসদ এসে বন্ধুগণ আমরা ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন এই উল উপলক্ষে বিশ্ব মুসলিমের জন্য হতে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রমজানুল কারিমে সকল নেক আমল কবুল হোক মহান আল্লাহর দরবারে এই দোয়া রইল বাংলার পক্ষ হতে সকল বিশ্ব মুসলিমের প্রতি মানবতা সমাধান ম্যারেজ প্রবলেম জয়েন্ট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 প্রতি শনি সত্যিকার যদি আল্লাহ নবীলামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন তোমরা मजबूत আমরা বলছিলাম মোহাম্মদুরসুল্লাহ আলী হুসেন নিজে বারবার দুয়া করতেন ইয়াল্লিবাল কুলুবিত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 সহসাই দেরিতে নয় অতীত ইতিহাসে করিমে রব্বুল আলমীর অতীত ইতিহাসে অতীত নবীগণ আলি হিমসালামের সাথে তার সম্প্রদায়রা দুষ্টামি করেছে দেবেন বলে তারা সতর্ক করেছেন ভয় প্রদর্শন করেছেন কিন্তু তারা দেখিয়েছে। হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাথেও এমন দুরাচারিতা করেছে অনেকে কিন্তু অতীত ইতিহাসে নবীগণের দুষ্টামি দুরাচারিতার বিপরীতে রহমত করে পাঠিয়েছ আমার পরবর্তীতে আকাশের গজব তাড়াতাড়ি এত সহসা দিও না তুমি মজাবো যে রব্বুল আলমিন সিগনাল দেন সতর্কতার জন্য রব্বুল আলমিনের সতর্কতা সিগনাল যারা বুঝে যারা গ্রহণ করে তারা সার্থক অপরাধ করার পরেও সত্যের উপরে ফিরে আসতে পারে আর যারা এমনটা বুঝে না তারা তো ধ্বংসই হয়ে যায় সতর্ক করে দিয়ে বলেছেন আমাদেরই সমাজ সামাজিকতায়ও হয়তো অনেকে দুষ্টামি দুরাচারিতা অন্যায় অপরাধ করছে কিন্তু তার শাস্তি হয়তো এখনি আসছে না রব্বুল আমির বলছেন এতে আপনি আমি যাতে আল্লাহর গজব আসবে না বলে নিশ্চিত না থাকি বরং আল্লাহ বলছেন তিনি তাদেরকে তাদের অন্যায়ের অপরাধের মধ্যে ছেড়ে দিয়েছেন সুতরাং ফিতা নিহিমিয়া মাহুন এরা তাদের অন্যায়ের অপরাধের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এই বাউন্ডারির ভিতরেই ঘুরে বেড়াচ্ছে এর উদাহরণ হল ঠিক এই ধরনের যেমন গরু আর ছাগল আমরা মাঠে ময়দানে দিতে গিয়ে একটি রশি বেদেক একটি খুঁটা গেড়ে দিই খুটা থেকে রসির দূরত্ব যদুর এর দূর পর্যন্ত ঘুরতে পারে এর বাহিরে আর যেতে পারে না যেমন উদাহরণ ঘুরির মতো ঘুরি আকাশে উড়ে বেড়ায় কিন্তু নাটা যে উড়ায় তার হাতেই থাকে ঘুরি যদি মনে করে আমি স্বাধীন আমি আর ফিরে যাব না মুড়ে ঘুরি কি বুদ্ধিমানের কাজ করবে নাকি ঘুড়ি সারা জীবন আকাশেই থাকে সন্ধ্যাবেলায় যখন টান দেয় ঘুরি কি না এসে আর পারে ঠিক এমনি হতে পারে ঘুরির মালিক সন্ধ্যায় টানে অথবা যেকোনো মুহূর্তে টান দেয় রব্বুলা আলমিন যখন ইচ্ছা যাকে ঠিক গজব দেবেন দিতে পারেন কিন্তু কিছু কিছু অবকাশ দেন রব্বুল আলমিন যাতে করে সংশোধিত হতে পারে ফিরে আসতে পারে অথবা অবকাশটাকে তৌবার জন্যে কাজে লাগায় কিন্তু দুর্ভাগ্য যখন নিজের কৃত অপরাধের বিপরীতে রব্বুল আলমিনের শাস্তিকে দেরিতে আসাকে শাস্তি আসবে না বলেই নিশ্চিত তৃপ্তি এবং আনন্দিত হয় তখন রব্বুল আলমিনের গজব আসে আর এটা কবিরাগুনা এটা কবিরাগুনাসব হানা হতালা আমাদের সামনে এমন ইতিহাস অনেক তুলে ধরেছেন অতীতের ইতিহাস তো দেখবো বটে কিন্তু বর্তমান সমসাময়িক কিছু ঘটনার ইতিহাস যদি দেখি তাহলেই তা স্পষ্ট হয়ে ওঠে অতীতের অনেক ইতিহাস ইতিহাস অন্তত একটি যদি বলি ইন্দোনেশিয়াতে হুয়া তাহলে সমুদ্রের অতল গহব্বর থেকে যে ভূমিকম্প তৈরি হলো আর সুনামি নামে সারা পৃথিবীতে কি যে অবস্থা হল একটু চিন্তা করে দেখা উচিত সমুদ্রের গভীর বিল্ডিং সব ধ্বংস করে দিয়েছে কেমত ঐরব্বুল আলমিনের নির্দেশে হবে জমিন উলট পালট হবে জিলাতিলা অকাল আল ইনসান ও মালাহা ডব্বুল আর্মি বলছেন যখন পৃথিবী পৃথিবীর পেটের ভিতরে লুকিয়ে থাকা সব ভারী জিনিস বলবে কি হলো পৃথিবীর অকাল আল ইনসানুমাল মানুষ বলে পৃথিবীর কি হলো ডব্বুল আর্মি বলছে আখবর পৃথিবী তার সকল খবর বলে দেবে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 যে বৃষ্টির মাধ্যমে নিরাপদ পানি নিশ্চয়তা আমরা পাই হান্ড্রেড পারসেন্ট বৃষ্টির বা বিশুদ্ধ পানি পাই পানের জন্য মাঝে মাঝে ওই বৃষ্টি দিয়ে রব্বুল আল আমি জনপদ ডুবিয়ে দিচ্ছেন নিদর্শন নয় গজব মুহূর্তে আসতে পারে এটা কি বুঝি না কেয়ামত ঘটাবেন কিন্তু কেয়ামত ঘটার আগে মহাধ্বংসের অনেক প্রেক্ষাপট আমাদেরকে সিগনাল দিয়ে দিয়ে দেখাচ্ছেন সব খবর যখন পৃথিবী বলে দেবে আমল দেখার জন্যে সবাই দলবদ্ধভাবে পিঁপড়ার পালের মতো যেতে থাকবে আল্লাহানা সতর্ক করেছেন সাবধান করেছে নিশ্চিন্ত থেকে না বৃষ্টি দিয়ে ডুবায় দেবেন অথবা তুফান তুফান এসে সব ধ্বংস করে দেবে মুহূর্তে তুলে ধরেছেন আল্লাহর গজব আসতে দেরি লাগে না স্বাভাবিক জিনিস দিয়ে রব্বুল আলমিন গজব পাঠাতে পারেন যেমন ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলমিন পাঁচটি গজব পাঠিয়েছিলেন একসাথে আমাদের জনপদে আমাদের দেশ আর জাতিতে মুহূর্তে থেকে বাতাস এসে লন্ড ভন্ড করে সব শেষ করে দিচ্ছে এটা কি রব্বুল আলমিনের গজব নয় সাবধান হওয়ার জন্য সিগনাল নয় আপনার উপরে যে আসবে না বুঝলেন কেমন নিরাপদ থাকেন কেমন গজব যে যেকোনো মুহূর্তে পরিণাম হিসেবে সতর্ক থাকতে হবে তাই নিশ্চিন্ত নয় ভয়ে সাবধান থাকতে হবে আল্লাহ তুফান পাঠিয়েছিলেন ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলম দ্বিতীয়ত পারে অলজারাত পঙ্গপাল পঙ্গপাল ফরি পঙ্গপাল দিয়ে শহর বন্দর বন্ধ হয়ে যেতে পারে মুহূর্তে ফসলের ক্ষেত নারি সব উকুনা এবং রক্ত ফেরাউনের বিরুদ্ধে রব্বুল আলমী শাস্তি হিসেবে পাঠিয়েছিলেন ইউরোপ জ্ঞান বিজ্ঞানে যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে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 তারা কবিরা গুনিপ তো আল্লাহ তাদের সকলকে হেদায়ত ন করুন আমাদেরকেও হেদায়ত ন করুন আমিনামালাইকুমুল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 जकत दान अर्थ पाठाते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 शुदू आल्लाह उपासना चार्ना सब बड़ नियमत हल्ला दर्शन लाभ कुरान आदेश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 रविवार रे दस टेलदेश रत दस टाय भारत पीस टी बांगल्